আর তাদের লিপিবদ্ধ করার শপথ মা আংতা আপনি ননিকা আপনার প্রতিপালকের অনুগ্রহে আর নিঃসন্দেহে আপনি চরিত্রের উচ্চতম স্তরে আসেন ফাসব সের অতএব অচিরে আপনি দেখতে পাবেন অয়ব এবং তারাও দেখবে তার পথ হতে বিভ্রান্ত হয়েছে আর তিনি সুপদামীদেরকেও খুব জানেন ফালা তুত সুতরাং আপনি মানবেন না আল মুদিবিন অবিশ্বাসীদের কথা शपथकारी माह पश्चात नीम चगोल खुरी कर সে সম্পদ ও সন্তানদের অধিকারীতলা যখন আমার আয়াত সমূহ তার সম্মুখে পড়া হয় তখন বলে আসা তুই परीक्षा करीक्षा करा शपथ करलो রব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ হতে এক পরিভ্রমণকারীন আর তারা ঘুমন্ত ছিল অতঃপর প্রভাতে বাগানটি এমন হয়ে রইল কাসম যেমন শস্য কাটা ক্ষেত ফতানা দাও অনন্তর একে অন্য কে ডাকতে লাগলো অনন্তর চললোয়া খাতুন চুপি চুপি বলতে বলতে বলতে নাহা। যেন আসতে না পারে আলিয়ামা আজ আলাইকুম তোমাদের নিকট মিসকিন কোন দরিদ্র নিজেদেরকে তা নাগান দেখলো কলু তখন তারা বলতে লাগলো ইন্ নিশ্চয় আমরা পদ ভুলে গেছি বাল বরং মাহনু আমরা তো মাহরুমন বঞ্চিত তাদের মধ্যকার ভালো লোকটি বললো আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম অতপর একে অন্যকে সম্বোধন করে ইয়লা পরস্পর দোষর করতে লাগলো बोलते हाई दुर्भाग्य सम्भवताना खयरमेदानपेक्षा उत्तम बागान दान करतेब्वीनापालक दिखे रन रुजू कर নিঃসন্দেহে মুতাকিদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট জানা তিনাঈম আরামের বেহিস্ত সমূহ আফানাজ আমি কি করে দেবো আমাদের নিকট কি আছে কিতাবুন কোন কিতাব ফিহি তাদের যাতে তোমরা পাঠ করছো তোমাদের জন্য তাতে এমন বস্তু রয়েছে লাম যা তোমরা পছন্দ করে থাকো তোমাদের বলবত থাকবে যে ইনকুমা যা সিদ্ধান্ত করছো তোমরা তাই পাবে সাল হুম আপনি জিজ্ঞাসা করুন তাদের মধ্যে কে এর জাই জিম্মাদার আমলা আমলাহম সুরকা ও তাদের স্থিরীকৃত কোন শরিক রয়েছে কি বিসুরকা ইহিম সুতরাং উচিত যে তারা তাদের ওই শরিকদেরকে উপস্থিত করুক ইঙ্কানো স দেখুন যদি তারা সত্যবাদী হয় করতে সমর্থ হবে না তাদের চক্ষু অবনমিত হয়ে থাকবে তার হাকুম দিল্লাঞ্চনা তাদেরকে ঢেকে ফেলবেলা সুযৌদি এবং তাদেরকে শেষদার প্রতি ডাকা হতো ও হুমসা আর তারা সুস্থও ছিলি অতএব আমাকে ছেড়ে দিন এবং যে এ কালামকে অবিশ্বাস করে তাকে আমি তাদেরকে ক্রমে ক্রমে নিয়ে যাচ্ছি মিনহাইফুলাই এভাবে যে তারা আদৌ অবহিত নয় আমার কৌশল আপনি কি তাদের বিনিময় চাচ্ছেন যে ওই খেসারতের কারণে তারা ভাড়াক্রান্ত হচ্ছে আমি কিংবা তাদের নিকট গায়েব আছে যে ফাহুম ইয়াকুন তারা লিখে রাখে আপনি মর্মাহত ছিলেন আল্লাহর অনুগ্রহ তার নিকট না পৌঁছলে আর এ কাফেররা তখন এরূপ মনে হয় তারা যেন আপনাকে আশ্রয় ফেলবে দ্বারা যখন কোর কুরআন শুনে ইন্না হুমা জুন এবং বলে যে এই ব্যক্তি উন্মাদ ও মা হুয়া তস এ কুরআন ইক্ষ আলামিন সারা বিশ্বের